আব্দুর রহমান রাদিল্লা তালাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আম্মার রাদিল্লা তালাহ আনহু উমর রাদিল্লা তালাহ আনহুকে বলেছিলেন আমি তাইমুমের জন্য মাটিতে গড়াগুড়ি দিলাম পরে নবী সাল্লুসাল্লামের নিকট গেলাম তখন তিনি বলেছিলেন চেহারা ও হাত দুটে মাসে করাই তোমার জন্য যথেষ্ট